रियादुला ग्रंथे आज के आलोचना भीति सम्पर्कित बाबाय विषय इमाम नबी रही उन्नी पांच टी आयात नहीं पांच टी हादिस যে আয়াত এবং হা উনি তাকিসটি আছে আয়াত আল্লাহ রব আহম বলেন আল্লাহ বলেন অবলম্বন করো আল্লাহর ভয় করো হকাতি যেমন তাকে ভয় করা দরকার আল্লাহকে যেমন ভয় করা উচিত সেভাবে তোমরা কি করো ভয় করো তামু তুম মুসলিম তুমি আল্লাহর ভয় করো তোমার সাধ্য মতো তোমার যতটুকু সাধ্য তুমি আল্লাহর ভয় করে চলার চেষ্টা কর ওকালা তাহলে এবং তোমার সর্বদাই সোজা এবং সত্য কথা বলো আল্লাহ আরো বলেছেন সুরফালের উনত্রিশ নম্বর আয়াত বলেছেন যদি আল্লাহর ভয় করো আল্লাহর অবলম্বন করো আল্লাহ তোমাদের জন্য পার্থক্যকারী জিনিস আল্লাহ দান করবেন তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দিবেন আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ বড় ফজল এবং অনুগ্রহ এই সবগুলি আয়াত আমাদেরকে আল্লাহ অবলম্বন করার জন্য নির্দেশ দেন এবং সে বিষয়ে এই আয়াতে আল্লাহ রব আলিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন উক্ত অধ্যায়ে যে প্রথম হাদিস নিয়ে এসেছেন ইমাম নবী রাহিম্লা হাদিসটি হলো এই আন আবি আনি হাত আল্লাহ মধ্য থেকে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিকেব বললেন আতাহ এদের মধ্যে যে সবচেয়ে বেশি পরেজগার হবে সে সবচেয়ে বেশি সম্মানিত হবে যে সবচেয়ে বেশি পরেজগার হবে সে সবচেয়ে বেশি সম্মানিত হবে আল্লাহ বলেছেন হে মানুষ ইন্না খুম নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি পুরুষ এবং একটি নারী হতো এবং আমি সৃষ্টি করেছি তবে মনে রাখবা ইন্না আকরম ইন্দাল তোমাদের মধ্য থেকে উত্তম ওই ব্যক্তি যে আল্লাহর বেশি পরেজগার হবে যে আল্লাহ বেশি মোত্তাকি হবে तो अल्लाह नबीमाम जिज्ञास सबसे जिज्ञास प्रश्न उद्देश्य एटना जेटा अपनी उत्तर दिखान तक যে তাহলে তোমরা কি মনে করছ যে ইউসুফ নিন যে নবীর নাম হল ইউসুফ এবং তিনি একজন নবী ছিলেন এবং তিনি আর নবীর ছেলে ছিলেন এবং তিনি খালিল উল্লাহ ছিলেন তারা বললেন এই বিষয়ে প্রশ্ন করিলাই আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছো তো আল্লাহ নবী বললেন তাই যদি হয়ে থাকে তাহলে ইসলামি জাহিলিয়াতে যুগে যারা সম্মানিত ছিল উত্তম ছিল ইসলাম গ্রহণ করার পরেও তারা উত্তম হিসাবেই গণ্য হবে হবেঈদা ফুহু যদি তারা দিনের জ্ঞান অর্জন করে দিনের বুঝ তাদের ভিতরে চলে আসে তো এই হাদিসটি এখানে নিয়ে এসে ইমাম নবাহ উনি যে দলিল পেশ করেছেন সেটা হলেই যে আল্লাহ নব্বিশালাম সবগুলি প্রশ্নের প্রথম যে উত্তর দিয়েছেন যে সবচাইতে উত্তম ব্যক্তি যে ব্যক্তি পরহেজগার হবে এবং মোত্তাকি হবে मानी नबीर बाप नबीरबी एक क्षेत्र है नबी छबीर ऐसे नबी छो आकटी विषय से कारण जिज्ञास करते सम्मानित व्यक्ति बोलते जो जाहिया के जुगे ইসলাম গ্রহণ করার পূর্বে সে সমাজে একজন সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে সে যে নিচে হয়ে যাবে তা না হবে সম্মান তার ভিতরে ইসলাম থাকতে হবে এর পরে যে হাদিস যেটি দ্বিতীয় নম্বর হাদিস আলহু আনিনাম কল ইন্না দুনিয়া হল হদ الله الله الله নিশ্চয় দুনিয়াটি একটি মিষ্টি জায়গা এবং সবুজ জায়গা দুনিয়াটি কি মিষ্টি এবং فيها. আর আল্লাহ তালা তোমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রেরণ করেছেন কেন আল্লাহ দেখতে চান যে তোমরা কি আমল করো। দুনিয়া নিসা তোমরা আল্লাহর ভয় করো ওিশা এবং মহিলাদের থেকে তোমরা বেঁচে থাকো ফত্তাকুদ্দুনিয়া দুনিয়া দুনিয়া থেকে বাঁচো নিসা। এবং মহিলাদের ক্ষেত্রে তোমরা কি থাকো সতর্ক বানি থাকো ইসরাফিনিসা কারণ বাণী ইসরায়েলদের মাঝে প্রথম যেটা ফেতনা ছিল যে ফেতনা তাদেরকে গোমরাহ করেছে পদভষ্ট করেছে সেটা ছিল কানাত মহিলা সম্পর্কিত সেটাও ছিল মহিলার ক্ষেত্রে মহিলার বিষয়ে রওয়াহ মুসলিম ইমাম মুসলিম রাহেমহল্লা এই হাদিসটি বর্ণনা করেছেন তো আবু সাইদ খাদের সবুজ জায়গা যেখানে আল্লাহ পাক বহু রকম তার নিয়ামত এই দুনিয়ায় আল্লাহ পাক দান করেছেন তো এই সুন্দর দুনিয়ায় আমাকে আরাম আয়েস এবং সেখানে বিলাসিতার যত কিছু দরকার সব কিন্তু বলেছেন যে আমি তোমাকে না দিয়ে এমনটা নয় আল্লাহ কি বলেছেন আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি লিয়া বুদুন আমার এবাদতের জন্ম আমার ইমাজতের জন্য তো আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন আর যদি আমল ভালো না হয় তাহলে তাকে জাহান্নামে চলে যেতে হবে তো এরপরে দুনিয়ায় যে দুটো বড় ফেতনা এই দুই কথা বলেছেন বলছেন ফত্তাকুদ্দুনিয়া দুনিয়া থেকে বেঁচে থাকো। দুনিয়া থেকে বেঁচে থাকবো কিভাবে দুনিয়াতে আসছেই দুনিয়াতে থাকতেই হবে তো দুনিয়া থেকে বেঁচে থাকার অর্থ এই যে দুনিয়ার ফেতনা থেকে বেঁচে থাকতে হবে দুনিয়ার ফেতনা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা এটা একটা খেলতামাশ এই এই দুনিয়ার ফেতনা থেকে আমাদেরকে বাঁচে থাকতে বলেছেন এবং মহিলাদের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবো আমাদের সাথে আপনাদের থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আল্লাহ নবীলামের হাদিস যে হাদিস আবু সাইদ হর্ণনা করেছেন সেই হাজি বিশ্লেষণ করেছিলাম বলেছেন যে আল্লাহ এবং সবুজ বানিয়েছেন এবং আল্লাহ করেছেন আল্লাহ আমাদেরকে দেখতে চান যে আমরা কেমনই আমল করি আল্লাহ বলেছে আল্লাহ তালা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি কেরো করেছেন আল্লাহ দেখতে চান যে কে সুন্দর এক জার্রা পরিমাণ কোন ভালো কাজ করলে আল্লাহ সেটা দেখেন আবার এক যার্রা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আল্লাহ তালা দেখেন তো আল্লাহ তালা বললেন দুনিয়া থেকে বেঁচে থাকো তার অর্থ হয় দুনিয়া বড় ফেটনার জায়গা दुनिया जत मानसि फैसल चले दुनिया गर्व कर तलाजे दुनिया जेटा तोम के तुम्हारा तुम्हारे जान सतर्क थकते दुनिया जीवन अत्यंत शक्ति संकीर्ण जीवन एके बारे सामान्य जीवन आखरत अल्लाह दीवन कतटुकू तुम समुद्र जे तुम्हारे हाथ समुद्र डूबे दुनिया देखो कतटुकू पानी तुम्हारे हाथी फिर आसटुकु पानी हाथे लेगे आतुकु पानी हल दुनियाार जीवन और समुद्र भरे जो पानी आता हलो आखरतर जीवन এজন্য সম্মানিত দর্শক মন্ডলী দুনিয়া থেকে বাঁচার উদ্দেশ্য হলেই দুনিয়ার সকল ফেটনা থেকে দুনিয়া যেন আমাকে আল্লাহকে না ভুলে দেয় দুনিয়া যেন আমাকে আল্লাহ স্মরণ থেকে না ভুলিয়ে দেয় যেন আমাকে আখেরাত থেকে আখেরাতের পথ থেকে যেন বিচ্ছিন্ন না করে দেয় জান্নাতের পথ থেকে যেন বিচ্ছিন্ন না করে দেয় এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এরপর বলছেন ওয়াত্তাকিসা মহিলাদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন বলেছেন এই দুনিয়ার যত জিনিস আছে এর ভিতরে সবচেয়ে উত্তম জিনিস সেটা হলো ইম্র আতুল নেক স্ত্রী নেক স্ত্রী দিনদার পরেজগার স্ত্রী তো তাদের বিষয়ে সতর্ক থাকার অর্থ হল এই যে তারা যেন তোমাকে কোন দুনিয়ায় সকল ফেতনার মূল কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই নারী এই নারীর পিছনেই আজকে মানুষ ছুটছে এবং এটাকেই কেন্দ্র করে মানুষের আখলাখ চরিত্র সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে যদি চো আল্লাহ নবীল অনেক পূর্বেই আমাদেরকে বলেছিলেন তোমরা নারীর বিষয়ে সতর্ক ঠিক এরপরে তিনি বলেন তিনি সবসময় এই দোয়াটি পড়তেন কে দোয়া পড়তেন আল্লাহ আমি আমি পরেজি চাচ্ছি এবং অমুখা পেক্ষিতা চাচ্ছি আয় আল্লাহ তুমি আমাদেরকে এগুলি দান করো দেড় সুন্দর একটি দোয়া অনেক সময় আমি ইচ্ছা করলে আল্লাহর পক্ষ থেকে তৌফিক তিনি বলেন আমি আল্লাহ নবী সাস বলতে শুনেছি তিনি বলেন মান যে ব্যক্তি কোন বিষয়ের উপর সে যদি কসম খায় एर से बसि तकोआ सम्पर्क विषय से देखते पाय अर्थात से कसम खेल से परहेजगार क्षेत्र क्षेत्र बस भलो कह जो पाई तैयार से जान तको वाली क्षेत्र जान ग्रहण करसम खाए करब कसम खेना चाहते क्या क्या क्षेत्र करसम खेल अन्या क्योंकि खराब क्षेत्र ठीक है इे हादी पंचम नम्बर हदीस عن أبي أمامة سدي بن عجالان الباهلي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الهداء فقال اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم رواه الترمذي في آخر كتاب الصلاة وقال حديث حسن صحيح امام ترميز رحمه الله ونار كتاب سنان الترميذي شخاني صلاة رؤد دهي شرب وشيشي ونجا حديث يرسن شه حديث يولئي ابو امام سدى بن عجلان الباهلي رضي الله تعالى تنه بولين رسول الله صلى الله عليه وسلم اخطب في حجة الوداء حجة الوداء ورتو कल तुमरा आल्लायर व सल्लु हम सकुम तुम्हरा तुम्हारे पाँचक्त सलादाय करो व सोमु सहारा तुम्हारे মাসেদ বোঝা অর্থাৎ রমজান মাসের সম পালন করো তোমাদের মালে যদি যারা তোমাদের আমির হবে রাষ্ট্র পরিচালক হবে তোমরা তাদেরও কি করবে আনুগত্য করবে তাদুখুলু জানাতুম এই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে তো সম্মানিত দর্শক মন্ডলী এই হাদিস থেকে আমরা যে বিষয়ে জানতে পারি সেটা হলেই যে আল্লাহ নবী সাল্লাম উনি যখনই কোনো ক্ষুদা দিতেন তো কোরআন মাজিদের তিনটি গুরুত্বপূর্ণ আয়াত উনি তেলাওয়াত করতেন এই তিনটি আয়াতেই আল্লাহ পাক বলছেন তাকু ইমানদার বোন তুমি কি করো পর হয়ে যাও তাকে অবলম্বন করো তো এখানেও ক্ষুদার শুরুতেই বলছেন ইতাকুল্লাহ তোমরা আল্লাহ ভয় করো কারণ আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে এসে যায় তাহলে ওই মানুষের দ্বারা বাকি বন্দে এমনি হয়ে যাবে আল্লাহর ভয় যদি কারো অন্তরে না থাকে তাহলে ওই ব্যক্তির নাই। তখন যা ইচ্ছা সে করবে যা ইচ্ছা তাই করবে তো আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমার সর্বদাই সবসময় আল্লাহর ভয় করো বা সাল্লু খামসা জান্নাতে যাওয়ার জন্য বলছেন সাল্লু পাঁচ অক্ট সালাদি তিন কেউ যদি জেনে শুনে এক অক্ট সালাদ ছেড়ে দেয় তাহলে সে কুফরি করে ঠিক তেমনি ভাবে রমজানের শ্যাম পালন করা রমজান মাসে সয়ম পালন করা আজকে বহু মুসলিম ভাই তারা নিজেকে মুসলমানের দাবি মুসলমান হিসেবে দাবি করলেও তারা নিয়মিত তারা পাঁচ পুরো মাসে তারা রোজা রাখতে পারেন একেবারে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে জাকাত তো আমরা দেই না এবং তোমাদের যে দায়িত্বশীল হবে আমির হবে তাদের আনুগত্যক এখন রাষ্ট্রীয় প্রধান যিনি হবেন বা যিনি আমাদের উপর হুকুম চালাবেন ওই ব্যক্তি যদি আমাদেরকে আল্লাহ নাফরমানি করতে নির্দেশ দেন তাহলে তার আনুগত্য নেই তার আনুগত্য করা যাবে না কোনো রাষ্ট্রীয় প্রধান যদি বলেন তার আল্লাহর নাফরমানি হবে এমন কোন নির্দেশ যদি কোন প্রধান যারা আমাদের উপরে আছেন রাষ্ট্রীয় প্রধান এরা যদি আমাদেরকে সেরকম কোন নির্দেশ দেয় তাহলে সেগুলি নির্দেশ মানা আমাদের জন্য জরুরি নয় এটা ছাড়া তাদের পক্ষ থেকে যে দেশ পরিচালনা নিয়ম বা এ বিষয়ে যে নির্দেশনা হবে সেগুলিকে মানা এটাও দিনের অন্তর্ভুক্ত এটাও মানা দরকার তো এই হাজিসের সাথেই তাকোয়া অধ্যায় এটা আমাদের শেষ হয়ে গেল তো আজকের মতো আলোচনা এখানেই শেষ আল্লাহ রবুর আলমিন আমাদের সকলকে জানো পরিপূর্ণ তাকোয়া অবলম্বন করা তৌফি দান করেন